আহমদুলিল্লাহ আলমিন বলে আকিমাতিন ওয়সালাত ওয়াসালাম আলারসুলহিল করিম আম্মা পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং দুয়া ও প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে কথা বলছি এর অনেক কথা বলা হয়ে গেছে এখন মোটামুটি আমরা শেষ পর্ব এসে পৌঁছেছি এই ব্যাপারে ইসলাম যে ভূমিকা পালন করল নারীকে মর্যাদা দেওয়ার ব্যাপারে আর আমাদের কোনো সন্দেহ আছে যে হ্যাঁ একটিমাত্র দিন ইসলাম এই দাবিটা করতে পারে বুক ফুলিয়ে যে যুগে যুগে কালে কালে বিভিন্ন সমাজে লোকেরা মেয়ে ছেলেকে যেভাবে অপমান করেছে সে অপমানের হাত থেকে যদি বাঁচিয়ে থাকে একমাত্র ইসলাম তাদেরকে বাঁচিয়েছে তাদেরকে बरबादी के टें बार कर जंगल थे ते उठिए एने जंजाले तक टें सुंदर आसने बसिए तर सम्मान दिए तजत दिए मानुषर सानुषे आसने बसिए समाज अंग करा तुम्हरा दू समान नारी एवं पुरुष अधिकार दिक दिए जन्मगत दिक दिए तुम्हरा समान তবে কোন ক্ষেত্রে কম বেশি আছে তার ব্যাখ্যা আমি বিগত দিনে করে দিয়েছি বন্ধুরা আমার এই ব্যাপারে আপনাকে আর একটা একটা করে কম্পিয়ারমূলক আলোচনা বেশি না শুনিয়ে আমি একটা কথা আপনাকে বলি নাবিজির অনেক লম্বা চওড়া ভাষণ জীবনে সেটাই এটাই শেষ এবং এটাই প্রথম এত লম্বা চওড়া ভাষণ আল্লাহ নবী খুব কম দিয়েছেন জীবনে এই ভাষণ দেওয়ার পর এখানে যা বলেছেন তা আমি তুলছি না নাবিজি বাড়ি গেলেন অর্থাৎ মদিনা ফিরে গেলেন মদিনা যাওয়ার পরেই তার শরীর অসুখ হলো বিদায় যাওয়ার পালা সময় কাছিয়ে চলে আসলো আল্লাহর রাসুল যে কদিন অসুস্থ থাকলেন ঠিক যেদিন তিনি বিদায় হয়ে যাবেন সেই দিন অনেক কথা বললেন বিবিদেরকে বললেন সাহবাইক এরামদেরকে বললেন ইসলাম এক এক করে সমস্ত দুর্দশাকে ঘুঁচালো ডুবিয়ে মেরে ফেলে দেওয়ার দুর্দশা ঘুঁচালো পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার দুর্দশা ঘুঁচালো জীবন দাবস্থায় কবর দিয়ে দেওয়ার দুর্দশা ঘুচালো তারপরে নীল নদীতে এইভাবে বলি দেওয়া তাকেও ঘুচিয়ে দেওয়া হল ঋতুর কালে মেয়ে ছেলেকে বিছান থেকে করে দেওয়া তাকেও ঘুচিয়ে দেওয়া হলো কোরআন যখন শান্তি এনে দিল তখন শেষের বেলায় আল্লাহর রাসুল সাহাবাইকার সামনে মরণের আগে আর একটা চমৎকার কথা বলে চলে গেছেন এই কথাটাই কাফি এই কথাটাই যথেষ্ট যে ইসলাম নারীদের প্রতি কত নিক সুলভ করেছে কত সুন্দর আচরণ করেছে তাদের প্রতি কত মায়া করেছে তা এখান থেকে প্রমাণ হবে কি বলছেন না বিজি আেঁচে আছো তোমরা আমার একটা কথা শোনো আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে কেন যে আমি আকেরাম এমন কিছু লক্ষণ থাকে যেগুলোর দ্বারাই তিনি বুঝে নেন যে হ্যাঁ আমার দুনিয়াতে থাকার সময় শেষ এবং আপনি আরো জানবেন সুরা নাস নাজেল হলো তখন লোক বলছে এই সুরা নাজেল হওয়ার কারণটা কি বলছে তোমরা বুঝবে না হচ্ছে তোমরা বুঝতে পারো নি ইসলামে এখন লোক দলে দলে আসতে শুরু করে দিয়েছে নাবির ডিউটি শেষ নাবিকে আর কোনো ডিউটি করতে হবে না সুতরাং তুমি দু আতাসবি করো তার মানে তোমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে বাস্তবিক চলে যাওয়ার টাইমে নাবিজি কি বললেন হে আমার সঙ্গীরা হে আমার সাথীরা তোমাদেরকে আমি শেষ কথা বলেবার বললেন আসালাত তোমাদের কাছে নামাজ রেখে গেলাম নামাজ রেখে গেলাম তারপরে নাবিজি বলছেন ওমা মালাকাতমান এবং তোমাদের কাছে আর একটি জিনিস থাকলো তাহলে এই যেই দুই হাত তোমাদের তার মালিক হয়েছে নাবি কি আমানত দিয়ে গেছেন আমানত বলে নয় করে বলে। যাতে তোমরা ভুলে না যাও যাতে তোমরা ভুলে না যাও, যাতে কোন রকমের গাফেলতি না দেখাও যাতে তোমাদের দ্বারা এমন একটু ভুল না হয়ে যায় যে নমাজ পয়মাল হয়ে যাবে যাতে তোমাদের দ্বারাই এমন একটুখানি মিস্টেক না হয়ে যায়। যে তোমার দ্বারাই তোমার বাড়ির মে। তোমার এলাকার মেয়ে তোমার দেশের কোনো মেয়ে লাঞ্ছিতা হয় ধর্ষিতা হয় তার ইজ্জত লুটে যাই তার আবরুর সুরক্ষার ব্যবস্থা না হয় এমন যেন না হয় তার জন্য আল্লাহ রসুল তাগিদ দিয়ে বলে যাচ্ছেন তোমাদের কাছে নমাজ ছেড়ে গেলাম নমাজ ছেড়ে গেলাম এবং তোমাদের হাতে নারী জাতি রেখে দিয়ে চলে গেলাম এরা যেন বিপন্ন না হয়ে যায় এরা যেন বেসাহারা না হয়ে যায় এরা যেন লাঞ্ছিতা না হয়ে যায় সোভান আল্লাহ রহমাতুল্লিন আদর্শ মানব বিপ্লবী জননেতা মোরবার আগেও যেই শ্রেণীকে নিয়ে ভাবছেন সেই শ্রেণী সেই মেয়ে আজ আমাদের হাতে আছে আজ হে জাগ্রত সমাজ হে সভ্য সমাজ আজ জবাব দাও এই সমাজের লোকেরা আল্লাহর নবির এই আমানতকে আল্লাহর নবির এই ওয়াসিয়াতকে আমরা কজন লোক পালন করতে সক্ষম হয়েছি নারী শিক্ষার প্রতি আমাদের দৃষ্টি নেই নারীকে তালিম দেওয়ার প্রতি আমরা উদাসীন এক কথায় উত্তর দিয়ে বলি মেয়ে ছেলে শিখে কি লাভ করবে পরের বাড়ি শিক্ষা দিতে দিলাম কিন্তু তার ফাউন্ডেশন তার ভিত ইসলামের উপরে দিতে পারলাম না এতটি লেখাপড়া করা মেয়ে ছেলে দোয়াও জানে না তসবিও জানে না নামাজও জানে না রোজাও জানে না তাহলে কি করলাম হে জাগ্রত সমাজ দেখো একবার ভাবো আল্লাহর নাবির ব্যবহারের দিকে তাকিয়ে একবার নিজেকে মিলাও কত দূর তোমরা নাবিজির এই ফরমানকে মান্যতা দিতে পেরেছ এবং তাকে শ্রদ্ধা দেখাতে পেরেছ নারী জাতি যেন ভুল না হয়ে যায় তার জন্য তিনি এবং আল্লাহ রাবুল আলমিন কতটি ব্যবস্থা দিলেন এতগুলো আইনের শেষে আর এক আইন দিলেন তা কি হে তোমরা তোমাদের নিজেদের সম্ভ্রমকে রক্ষা করে চলবে তোমরা তোমাদের গা হাতকে হেফাজতের সাথে রেখে চলবে তোমরা খেলনা নও তোমরা এমন কোনো জীব নও বা তোমরা অন্তত পক্ষে পুরুষের মতো নও তোমরা আলাদা তোমাদেরকে আলাদাভাবে গঠন করা হয়েছে কাজে যদি কোনো ফল খোসার ভেতরে থাকে তাহলে খোসার ভেতরেই সে শোভা পাবে কেউ যদি বাইরে পড়ে থাকে তো পড়ে থাকাই তার জন্য শোভনীয় ফুল দানিতে ফুল শোভা পাই গোবরের মা দেশোভা পাবে না তোমরা নারীজাত তোমরা আবরণের মধ্যে থাকবে তোমরা হিজাবের মধ্যে থাকবে তাহলে তোমাদের ইজ্জত থাকবে তোমাদের সম্মান থাকবে তোমাদের মান থাকবে তোমাদের মর্যাদা থাকবে কোনো সময় তোমরা হিজাব পরিহিতা তোমরা নিজেদের গায়ের বস্ত্রকে ফেলে দিয়ে উলঙ্গ হওয়ার চেষ্টা করবে না গাহাত হাত খোলা রাখার চেষ্টা করবে না এতে তোমাদের মান বাড়বে না এতে তোমাদের মান কমে যাবে আল্লাহর রাসুল এইভাবে মেয়েদেরকে আর একবার সাবধান করলেন কোরানে করিমের ভেতরে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা যখন রাস্তায় চলবে চোখকে নিচু করে চলবে আবার আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের ভেতরে বলছেন ওকার নাফি বইউ দেখুন না তোমরা বাড়ির মানুষ বাড়ির মধ্যে থাকো তোমরা বাইরের নও তোমরা বাইরে যেও না তোমাকে মাঠের জন্য তৈরি করা হয়নি তুমি মাঠে যেও না তোমাকে বাজার ঘোরার জন্য তৈরি করা হয়নি তুমি বাজার যেও না বাজার করে দেবে তোমার স্বামী মাঠের কাজ করে দেবে তোমার স্বামী তুমি হচ্ছে বাড়ির শোভা বাড়ির শোভা বাড়িতেই শোভনীয় কাজে এখানেই তুমি থাকো এই জায়গাতেই তোমার ইজ্জত এই জায়গাতেই তোমার আব্রু তাই বলে কি ইসলাম একবারে কঠোর আইন দিয়ে বেঁধে দিয়েছে খবরদার বাজারে যাবে না খবরদার মাঠে যাবে না এ কথা কি বলেছেন প্রয়োজন যদি লাগে একটা মেয়ে ছেলে বাইরে যাবে প্রয়োজন যদি লাগে বাড়ি থেকে বাইরে এসে যাবে পারে গেছেন কাজ সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কি আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস मंगलवार बार, और शुक्रवार रत बारोटे और भारत सल्लाम तीन टी विषय आल्ला तुम्हारे सन्तुष्ट हन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 পরবর্তী অনুষ্ঠান কি যেতে পারে? যদি আমন প্রয়োজন লেগে যায় একজন মহরিম কে সাথে করে নিজের স্বামীকে সাথে করে সে বাজার যেতে পারে এমন কোন প্রয়োজন লেগে যায় কোনো রিস্তেদারের বাড়ি যেতে হবে সে তার নিজের মহরিম কে সাথে করে সে নিজের বাইরে চলে যেতে পারে কঠোরভাবে ভাবে নিষিদ্ধ করেনি সাধারণ গমনা গমনকে ইসলাম নিষিদ্ধ করেছে এবং বলেছে তুমি পর্দার মধ্যে থাকো পর্দা শব্দটা আলাদা এবং বুরখা শব্দটা আলাদা পর্দার মানে হচ্ছে আরবিতে হিজাব হিজাবের মানে হচ্ছে কি শরীরটাকে আবৃত করে রাখা শরীরটাকে খুলে না রাখা পেট খোলা বুক খোলা মাথা খোলা হাটু খোলা হাত খোলা এইভাবে যদি খোলা অবস্থায় থাকে তাহলে এটা হেজাবের মধ্যে পড়লো না এটা বেহেজাব হয়ে গেল এই যদি প্রথা হয় বোরকার মধ্যে দিয়ে যদি এটা সম্ভব হয় বোরকা দিয়েই হবে বড় চাদর দিয়ে যদি হয় তাহলে বড় চাদর দিয়েই হবে যে কোনো কাপড় দিয়ে হিজাব রক্ষা হবে সেই কাপড়টাকে আমরা হিজাব বলবো। বন্ধুরা এর ভেতরেই লুকিয়ে আছে নারী জাতির আব্রু এবং ইজ্জত আর যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতিতে ভারতের মেয়েরা পর্দা করে আসলো আজ আধুনিকবাদী মেয়ে ছেলেরা কার কাছে শিখলো কার কাছে দেখলো দেখে এরা আজ পর্দাকে নাশ করে দিয়েছে পর্দাকে ফেড়ে একা কার করে দিয়েছে মা যদি পর্দা করে মেয়ে পর্দা করে না খালা যদি পর্দা করে তাহলে তার বাড়ির অন্য মেয়ে ছেলেরা পর্দা করে না একই বাড়ির বয়স্করা পর্দা করে অথচ যুবতীরা পর্দা করে না তারা মনে বলছে যে পর্দা করার বয়স এটা নয় পর্দা করার বয়স হচ্ছে যেদিন আমরা বুড়িয়ে যাব। যেদিন আমাদের বয়স পঞ্চাশ হয়ে যাবে তখন আমরা পর্দা করবো নাও আল্লাহর নবী যা বলেছেন সেটাই মেনে নাও তোমাদের ইজ্জত তোমাদের সম্মান আল্লাহ রব্বুল আলমিন আরো বাড়িয়ে দেবেন দুঃখের সাথে বলতে হয় ইউরোপের মাটিতে ফ্রান্সের মাটিতে আর অন্যান্য কান্ট্রিতে মুসলমান মহিলারা সেখানে হিজাবের জন্য সেখানকার সরকারের সাথে তারা লড়ালড়ি করছে কেস লড়ছে মোকদ্দমা হচ্ছে স্কুল থেকে বের করে দিচ্ছে হিজাব খোলো না হলে স্কুলে আসতে দেওয়া হবে না অথচ এমনও মেয়ে ছেলের খবর আমরা পেপারে পড়েছি যে সমস্ত মেয়ে ছেলেরা কলেজকে ত্যাগ করে দিয়েছে স্কুলকে ত্যাগ করে দিয়েছে কিন্তু তারা বলেছে আমরা হিজাব ছাড়তে পারবো না সেখানকার মুসলিম মহিলারা ইউরোপের এক একটা মুসলিম তাদেরকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছা করে আমার তাদের ইমান দেখতে গেলে বুকখানা হয়ে যায় সেই মেয়েরা তোমরা কেন বুঝতে চেষ্টা করে না যে হিজাবের মধ্যেই তোমার ইজ্জত আব্রু সুরক্ষিত থাকবে ইনালিল্লা নিয়ামতে আছো তার জন্য নিয়ামতের কদর বুঝো না নিয়ামত যেদিন ছিনিয়ে যাবে সেদিন বুঝতে পারবে যে নিয়ামতের কদর কাকে বলা হয় বেড়া দাঁড়া নেই ছিলাম আল্লাহর নবী এবং আল্লাহর আলমিন একটা মাটির তৈরি করা তারা খোদা বানাত তার নাম আছে তফসিলোয়ার দোয়ার খোদা এমনই খোদার খোদা তাদের আকিদাতে ছিল তাদের বিশ্বাসে ছিল যে তার চারিদিকে যদি নাঙ্গা হয়ে যুবতী মেয়ে ছেলেরা ঘুরে ঘুরে নেচে নেচে তাকে সন্তুষ্ট করতে পারে তাহলে ভালো বাড়িতে বিয়ে হবে বিয়ের দায় দায়িত্বটা ছিল দোয়ার খোদার ধারে অতএব যে যেমন করে পার তাকে সন্তুষ্ট করো তাই সেই যুগের মেয়ে ছেলেরা কেউ পুরো উলঙ্গ হয়ে কেউ আধা উলঙ্গ হয়ে তারা ওই দোয়ারের চারিদিকে বছরে একবার করে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে পূজা করেছে তাকে রাজি করেছে আল্লাহ রবুল আলমিন বলছেন শোনো আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি তোমার জোড়া কোথায় আছে তা আমার কলমে মারা আছে তোমরা জোড়া জোড়া তৈরি হয়েছ অতএব এগুলোকে লাথ মেরে দাও এগুলোর কোন প্রয়োজন করে না দিয়া রবীন্দিন বলছেন ওয়ালা তাবার জাহিলিয়াতিল উলা। খবরদার হে মুসলিম রমণীরা তোমরা এখান থেকে বাঁচো যদি একটা পাকা কলা বাজারে বিক্রি হয় পাকা কলাটা সে তার খোসার মধ্যে শোভা পাবে না তাকে খুলে দিতে গেলে সে শোভা পাবে কোন একজন ব্যবসায়ী আমার উপকার করতে গিয়ে আপনার উপকার করতে গিয়ে সে কলাটাকে যদি ছিলে দেয় আর দিয়ে সে যদি তার দোকানের সামনে সাজিয়ে রেখে দেয় তাহলে সেই কলাডা আপনি কিনে নেবেন না চোকা যেটাতে আছে সেই কলাটাকে আপনি কিনে নেবেন কিনবেন না আপনি এই চোখা ছিলাটাকে কিনবেন না কেন কিনবেন না আপনি বলবেন এতে মাছি বসেছে এতে মশা বসেছে এতে পোকা বসেছে এতে ধুলা পড়েছে কাজে এটা আমি নেব না তাহলে একজন মেয়ে ছেলের গায়ে যদি আব্রু থাকে তাহলে সেখানে কি পোকা বসতে পারে সেখানে কি কু নজর যেতে পারে সেখানে কি মাহফিল মে হাজার হেজাম বুড়া হোগা বাড়ির প্রদীপকে তুমি যদি বাইরে নিয়ে আসো তাহলে এই বাড়ির প্রদীপ যদি গলিতে চলে আসে তাহলে প্রদীপের চারিদিকে পোকা আসবে পোকা আসতে গেলে প্রদীপের গায়ে গায়ে মেখে যাবে এমন পর্যন্ত এমন সৃষ্টি হবে কাজে তুমি ঘরের ইজ্জতকে ঘরের বাইরে নিয়ে আসিও না কিন্তু হাই দুঃখ লাগে আমাকে এই সমাজের দিকে তাকাতে তিন পয়সার চাকরির নাম দিয়ে মুসলমান মহিলা আজ বাজারে নামিয়ে দেওয়া হয়েছে কার মতো করে चाक्रीते चीज चाक्री ता दे बर से दैनिक ले क्या एक मैसेज साढ़े तीन हजार चार हजार टाइम पुरुष टा क्या ना স্ত্রীটাকে তিন পয়সার জন্য বাজারে নামিয়ে দিয়েছে মোটর বসে অন্যের সঙ্গে আজানবির সঙ্গে বসে বসে কোথায় ব্লকে যাচ্ছে কোথায় ডিস্ট্রিক্টে যাচ্ছে কোথায় ডিআই অফিসে যাচ্ছে কোথায় এস অফিসে যাচ্ছে তাদের সামিদের আর তাদের উপরে নজরদারি নেই দখলদারি নেই সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভারতবর্ষের মুসলিম সোসাইটি যে অধোপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে এখানেও তারা ইউরোপ করেই হয়তো খামতে হবে বন্ধুরা আমার কথা বেশি হচ্ছে আপনি আমাকে অপবাদ দেবেন এই বলে মৌলানা সাহেব হচ্ছে আপনি সুখী বলে কি সারা জগৎ সুখী না আমি ওই কথা বলতে চাই না আমি একজন বলে সারা দিন সারা রাত তাহলে এই চাকরিকে ইসলাম সমর্থন দেয় না সে যদি সারাদিন সারা রাত তার চাইতে বড় বড় ছেলেদের সামনে গিয়ে তাকে যদি হিজাব ফেলে দিয়ে স্কুলের ড্রেসে বা স্কুলের পোশাকে আরব জাহানের ভেতরে ওই জন্য তারা শান্তিতে বাস করছে এবং ইউরোপ ও আমেরিকা এবং বিভিন্ন পৃথিবীর দেশে কো এডুকেশন আছে মেয়ে এবং ছেলে এক জায়গায় শিক্ষা লাভ করে যার কারণে একই জায়গায় ছেলে মেয়ে শিক্ষা লাভ করতে গিয়ে না বেড়েছে ফাসাদ বেড়েছে আই বেড়েছে ব্যবীচার বেড়েছে জেনা বেড়েছে এই ব্যবস্থা আমরা নিতে পারলাম না অন্তত মুসলমানেরা নিজেদের তাগিদে তারাও যদি নিজেদের মাদ্রাসাগুলোতে ব্যবস্থা নিত তাহলে কত যে ভালো হতো পর্দাকে যদি হারিয়ে দাও তোমার আর কিচ্ছু থাকলো না সব শেষ কত সুন্দর হাদিস বলেছেন নাবিজি এমন একটা জামানা চলে আসবে সেই জামানার কথা নাবি বলছেন দুটো কথা বলেছেন এইখানে আমার বিষয়ের সাথে যেটা মেল খায় আমি সেটাই নিচ্ছি আর অন্য অংশটাকে আমি ছেড়ে দিচ্ছি নাবিজি বলছেন ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন এমন একটা দিন আসছে এমন একটা সমাজ ব্যবস্থা আসছে যেই সমাজ ব্যবস্থায় মেয়ে ছেলেদের কি অবস্থা দাঁড়াবে মেয়ে ছেলেরা কি আচার আচরণ করবে তার সম্বন্ধে নবীজি আগাম পূর্বাভাস আমাকে দিয়ে গেছেন এবার পূর্বাভাসটা আপনার সামনে আলোচনা করার আগে শুধু একটা আরজি আপনি মিলিয়ে দেখবেন যে কথাটা সত্য না কথাটা মিথ্যে কথাটা গিয়ে প্রতিফলিত হয়েছে না এখনো হয়নি ওই দিন এসেছে না ওই দিন আসেনি শুধু এটাকে আপনার কাজ হচ্ছে মিলিয়ে দেখার নাবিজি কি বলছেন এমন এক জামানা আসবে সেই জামানার মেয়ে ছেলেগুলো দেখবে কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই কেমন কথা কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই কাশি আতুন আর ইয়াতুন তারপর বলছে মমিলাত তারা যখন রাস্তা চলবে তারা অন্য লোককে আকর্ষিত করবে নিজের দিকে মায়েলাত তারা নিজেরা যখন চলবে তখন এমনভাবে চলবে সোজা রাস্তায় মনে হয় সে চলছে না তার শরীর খানার মনে হয় ব্যালেন্স নেই ঘরগুলো বেশি বেশি আঁকা বাঁকা আঁকা বাঁকা হবে কাঁধ বেশি বেশি হেলবে মাথাটা কেমন হবে তিনি বলছেন একগুলো উঠকে বলা হয় বক্তি উঠ বক্তি উঠ যখন রাস্তা চলে তখন খুব বেশি মাথা নেড়ে নেড়ে চলে খুব বেশি মাথা চলে ওর ডানে আর বামে খুব কাঁথ হয় আর চলে খুব কাঁথ হয় আর চলে নাভিজি বলছেন এমন একটা সময় চলে আসছে সেই যুগের মেয়ে ছেলেরা এমনিভাবে রাস্তা চলবে কাপড় পরে আছে তো কাপড় পরে নাই তারা অপরকে নিজের দিকে আকর্ষিত করবে এবং চলবে তো এমনি কাত হয়ে মাথা হিলিয়ে হিলিয়ে তাদের কথাকে নিয়ে এ বিজি ডেকে বলছেন তারা মরে আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এমন পর্যন্ত কি বলছেন আল্লাহর জান্নাতের খুশবু পর্যন্ত ঘ্রান পর্যন্ত নাকে তারা পাবে না बुल नारे कत कत कत कठिन भाषा व्यवहार कर जाननाते जावा दूर कथा तुम घ्रांत पाना कारा যারা কাপড় পরে আছে অতচন্নাঙ্গা এর মানে হচ্ছে দুটো অর্থাৎ মেয়ে ছেলে কাপড় পরে আছে এতটাই টাইট এতটাই ফিট যে নারীর শরীরের নারী অঙ্গের যেগুলো চড়াই এবং উত্তর প্রকাশ্য বোঝা যাচ্ছে কোনো দ্বিধা হয় না বুঝতে নারী অবয়ব কি রকম কি আকার কি আকৃতির তা বোঝা যাচ্ছে এবং আর একটা মতলব যে এতটাই সে কাপড় পরেছে যে আধা উলঙ্গ আর আধা ঢাকা এই জন্য আল্লাহ রব্বুল আলমিনবী বলছেন কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই যদি টাইট কাপড় থাকে তো টাইট কাপড় পরা আর কাপড় না পরা একই সমান যদি পাতলা কাপড় পরে এবং পাতলা কাপড় দিয়ে তার শরীর দেখা যায় তাহলে পরে তার কাপড় পরা এবং কাপড় না পরা একই সমান দেখতে গেলে কাপড় পরে আছে বাস্তবে সে কাপড় পরে নাই তার জন্য নবীজি বলছেন কাশি আতুন আরিয়া তুন কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই এমন মেয়ে ছেলেদের সম্বন্ধে এতটুকু কথা উচ্চারণ করা হয়েছে তাহলে নারী জাত নিজেদের পর্দার সুরক্ষা করবে এবং পর্দার নিয়ে জিন্দগি কাটাবার চেষ্টা করবে পর্দাকে ছেড়ে দিয়ে সম্ভ্রমকে ফেলে দিয়ে আর ভদ্র হওয়া যাবে না যা তার কাছে যদি হায়া আনা থাকে তার কাছে যদি হিজাব না থাকে তার কাছে যদি পর্দার ব্যবস্থা না থাকে পর্দাকে ছুঁড়ে ফেলে দেয় মাথাকে খুলে দেয় আধা বুককে খোলা রেখে দেয় আধা পেটকে খোলা রেখে দেয় তাহলে জানতে হবে এই মেয়ে ছেলেটা হচ্ছে জাহান নামের ইন্ধন এ হচ্ছে মেয়ে ছেলেটা জাহান নামের লুকড়ি এই এই মেয়ে ছেলে আল্লাহর কোরআনকে অগ্রাহ্য করেছে সুতরাং তার তকদির খারাপ আছে আল্লাহ যেন আমাদের মায়েদের আমাদের বনেদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তালিকা অনুযায়ী জিন্দগি কাটাবার তৌফিক দান করেন এই রেখে। এখানে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ ওয়াখর আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত যারা ভুলে গেছে আল্লাহর বিধান না তুলে রেখে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে রাত দশটা পিস বাংলা ডায়ল ডিসপন গেট ইনস ডাক ইন ব্যাটল অফ বর্ড দেখ সত্যিকার যদি আল্লাহ ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন যে দিনটা আমাদের সালাদ শুধু তহিদের রশিকে মজবুত করে ধরাই হলো দেখুন আল্লাহর সাল্লাহ আলাইহিমের প্রেম शनिवार रत साढ़ रात रत एगारोट भारिस टी बांगल